शनिवार रत साढ़ आठट सम्प्रचार सकाल सतटा बांगलेशे पीस टी बांगलाय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 সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদ থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছে আজকে যে অধ্যায় এবং পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সোয়ার আদব তার মধ্যেই বাব রু ও মায়াত আল্লা কবিহা স্বপ্ন এবং স্বপ্ন সংক্রান্ত বিষয়েদের যে পরিচ্ছেদ আছে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এ বিষয়ে সামান্য কিছু আলোচনা আমরা পূর্বের দর্শে করেছিলাম তো সেটি বলেছিলাম যে আল্লাহ আল্লাহতালা সুরে রুমের তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লা মধ্যে থেকে এটাও একটি বড় নিদর্শন যে উনি রাত্রি এবং দিনে তোমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছেন নিদ্রা দিয়েছেন এ বিষয়ে হাদিস যেটা আছে সেটা হল আনি হরাহকালাম আবুহ তিনি বললেন রসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন মুবাসিরাতবুয়ের কোনো কিছু বাকি নেই সুসংবাদ ব্যতীত সুসংবাদ ব্যতীত কলু ওনাকে জিজ্ঞাসা করা হল ওমাল মুবাস সেই সুসংবাদটি কি কলা তিনি বলেন আর রু ইয়া আসলে সৎ স্বপ্ন ভালো স্বপ্ন অর্থাৎ পাক নবী বলার কিসের মাধ্যমে ওহির মাধ্যমে তো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য কিছু বলা যে মাধ্যম আছে ওহি সেই ওহির মধ্য থেকে শুধুমাত্র রুইয়া আসা লেহা সৎ স্বপ্ন এটাই বাকি রয়েছে আর বাকি সবগুলি বন্ধ হয়ে গেছে কেন আল্লাহ নবী সর্বশেষ নবী ওনার পর আর কোন নবী আসবে না কেয়ামত পর্যন্ত বিধায় কোন ওহিও আসবে না তো ওহির যতগুলি মাধ্যম আছে সবগুলি বন্ধ হয়ে গেছে তবে সৎ স্বপ্ন তার অর্থ কী যে সব স্বপ্ন যে স্বপ্নগুলি ভালো হয় এবং সৎ হয় আল্লাহ তালা এই স্বপ্নের মাধ্যমে মানুষদেরকে অনেক কিছু বলে থাকেন তো নবী এবং রসুল যে স্বপ্নগুলি দেখেন সেগুলি সম্পূর্ণ হক এবং সৎ হয় তার মধ্যে শয়তানে কোনো প্রভাব থাকে না ওনারা যারা স্বপ্ন দেখেন একেবারে বাস্তব সঠিক স্বপ্ন কিন্তু আমরা যারা স্বপ্ন দেখব তো আমাদের স্বপ্নের অবস্থা কি এ বিষয়ে আসুন আলোচনা আমরা আগে শুনলে বুঝতে পারবাম তিনি বলেন রসুরুল্লাহাম বলেছেন যখন নাকি দুনিয়া শেষ প্রান্ত চলে যাবে দুনিয়া শেষ হওয়ার সময় যখন ঘনিয়ে আসবে লাম লমত রুইয়াল মুমিন তাকদীব তখন মমিনের স্বপ্ন মিথ্যা হবে না দুনিয়া যখন শেষ প্রান্তে চলে যাবে শেষ হওয়ার আগে আল্লাহ আল্লাহতালা মমিনদেরকে যে স্বপ্নগুলি দেখাবেন সেগুলি সব সত্য হবে ভালো স্বপ্ন এটা মিথ্যা হবে না অুইয়াল মুমিন জুজ উমিন সিটা তিউ আর বা ইজ আন আর মমিনদের স্বপ্ন হয় ছয় চল্লিশ ভাগের এক ভাগ তো মোমিনদের স্বপ্ন এক ভাগ এটাও একটি অংশ আবু রাজিয়া তিনি আরো বলেন রসর উল্লা সাহাশালাম বলেছেন যে ব্যক্তি আমাকে কেউ স্বপ্নে দেখল ফাঁসাফিলি সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল শয়তান আমার আকৃতি গঠন করতে পারে না তাহলে এটা একটি বড় সুসংবাদ তো এখানে একটি বিষয় একটু ক্লিয়ার করে জানাতে চায় সেটা হলে যে আল্লাহ নবীসাল্লাম বলছেন যে আমাকে যে স্বপ্নে দেখলো সে যেন জাগ্রত অবস্থায় দেখল এবং তিনি এটাও বললেন যে ওনার আকৃতি শয়তান ধরতে পারবেন না আজকাল যেটা আমরা শুনতে পাই সেটা হলে বেশ কিছু মানুষ তারা এটা নিজের পক্ষ থেকে দাবি করে যে আমরা আল্লাহ আল্লাহনবীকে দেখেছি স্বপ্নে এমনকি আমরা অনেক আলেমদের মুখে কথা শুনি তারা এটা আনন্দের সাথে বলেন এবং এটা প্রচার করেন যে আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বার তিন বার আমরা স্বপ্ন দেখেছি তো এ বিষয়ে শরীয়তের বিধান কী কেহকে এটা স্পষ্টভাবে বলতে পারবে যে আমি আল্লা নবীকে দেখেছি এ বিষয়ে যে আমরা হাদিস থেকে ওনার যে আকৃতি পাই যে ওনার চেহারা এরকম ছিল ওনার চুল এরকম ছিল উনি মধ্যম আকৃতির লোক ছিলেন উনি এরকম ফসা ছিলেন এই যে ওনার যে গুণাবলী আছে ওনার যে সামাইল আছে ওনার শরীরে যে গঠন যেগুলো হাদিস থেকে পাওয়া যায় সেগুলিকে সামনে রেখে হুবাহু আল্লাহনবী সাহসাল্লামকে দেখলাম নাকি অন্য কাউকে দেখলাম এটা কিভাবে নির্ধারণ করা যেতে পারে শয়তান কি আল্লাহ নবী হুবাহু আকৃতি না ধরে অন্য একটি আকৃতি ধরে কি বলতে পারে না যে আমিনবী পারে না পারে কি পারে না পারে তাহলে যে ব্যক্তি আমাকে কেউ কোনো দিন দেখে নেই সে আমাকে স্বপ্ন দেখবে না আর স্বপ্নে যদি স্বপ্নের পূর্বে কাউকে যদি বলে যায় যে আখতার সাহেব ওনার চেহারা এরকম উনি চশমা পড়েন ওনার টুপি এরকম ওনার পোশাক এরকম ওনার শরীর এরকম তো আমাকে যদি না দেখে থাকে আর আমি যদি ওই ব্যক্তির কাছে স্বপ্নে নয় নিজে ইচ্ছা করে তার সামনে দাঁড়িয়ে থাকি তাহলে সে যদি আমাকে আগে না দেখে থাকে তাহলে বলতে পারবো যে আপনার বিষয়ে যা শুনেছিলাম আপনি আখতার সাহেব বলতে পারবে পারবেনা স্বপ্ন তো আলাদা সচক্ষে দেখার পরে সে বলতে পারবো হ্যাঁ পরিচয় যখন দিবেন তখন হবে তো আল্লাহ বলছেন কোনো ভালো স্বপ্ন যেটা আমরা আগে শুনবো আগের হাদিসটা আগে শুনিনি দেখেন তিনি বলেন তিনি রসুল্লাহ সালনকে বলতে শুনেছেন যখন কোনো ব্যক্তি কোন ভালো স্বপ্ন দেখে যে স্বপ্নকে সে পছন্দ করে আল্লাহ থেকে ভালো স্বপ্ন এটা আলাইহা। সে যেন আল্লাহর প্রশংসা করে এবং সেটা মানুষকে বলতে পারবে অফি রায়াতিন অন্য আরেকটি রায়তে আছে সে ব্যক্তি যাকে ভালোবাসে দেখবে এমন স্বপ্ন দেখবে যেটা সে অপসন্দ করে শেতান তাহলে তাকে মনে করতে হবে রা পক্ষ থেকে ফাল ইয়াস্তাই শয়তানের অনিষ্ট থেকে সে আশ্রয় চাই ওলা ইয়াদুরহা আলী আহাদিন এবং সেই স্বপ্নের কথা যেন কাউকে না বলে ফাইনাহুহু যদি কাউকে না বলে তাহলে ওই স্বপ্ন তাকে আর কোনোদিন ক্ষতি করতে পারবে না মখারে মুসলিম হাদিস তো ওই হাদিস থেকে যেটা আমরা জানতে পারলাম সেটা হলে যে কোনো ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুক্রিয় আদায় করতে হবে একান্ত যাকে আমি পছন্দ করি ভালোবাসি তাকে বলা যেতে পারে যে এরকম একটি স্বপ্ন দেখেছি কিন্তু আল্লাহকে বলতে ভাই আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি এটা যদি আমার জন্য মঙ্গল এবং কল্যাণজনক হয় আল্লাহ তুমি আমাকে সেটা দান করো আর যদি আমার জন্য অকল্যাণ কিছু হয় আল্লাহ তালা তুমি আমাকে সেখান থেকে হেফাজত করো তাহলে আল্লাহ নবী সালামকে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তো দেখার পর তাকে গর্ব করে ফখর করে অহংকার করে মানুষের সামনে একেবারে প্রচার করে তাদের মাঝে একটা বিশেষ মর্যাদা হাসেল করা অর্জন করা এটা ঠিক নয় এটা ঠিক নয় কি উচিত উচিত হলে এই যে সেই স্বপ্নটাকে সবাইকে বলবে না হয়তো যে কোনো ভালো আলেম তাকে যে হয়তো বলতে পারে কারণ হয়তো সরাসরি সে আল্লাহ নবী সালসাল্লামকেও দেখতে পারে অথবা শয়তান অন্য কোনো সুন্দর আকৃতি ধারণ করে এসে সে নিজেকে এটা বলতে পারে যে আমি আল্লাহনবী বা আমি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে আয় আল্লাহ আমি যে যাকে নবী করিম সাল্লাম মনে করে স্বপ্ন তো দেখলাম আয় আল্লাহ সত্যি যদি উনি নবী হন তাহলে ওনার দেখার যেটা মর্যাদা আল্লাহ তুমি আমাকে দান করে দাও আর যদি এটা শয়তানের পক্ষ থেকে কোনো প্রতারণা হয় আল্লাহ তালা তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এবং আল্লাহ প্রশংসা করতে হবে অহংকার না করে প্রশংসা করতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা স্বপ্ন এবং স্বপ্ন সম্পর্কিত কিছু মাসাইল বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো এ বিষয়ে এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর এই বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ আমি আপনারা দেখছেন স ডাকুন কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় মানুষ জান্নাত পিতা মাতাকে উপেক্ষা করে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 আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা স্বপ্নের বিষয়ে আলোচনা করে আসছিলাম যে স্বপ্ন এবং স্বপ্নে যদি কেউ দেখে তাহলে তার জন্য করেনও কি এ বিষয়ে আমরা বিরতির পূর্বে যে হাদিস নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম যে কোনো ব্যক্তি যদি আল্লাহ নবী ইসালামকে স্বপ্নে দেখে সত্যি যদি তিনি আল্লাহ নবী হন তাহলে তার ফজিলত হলে এই যে তিনি বলেছেন আমাকে যে স্বপ্নে দেখবে সে যেন আমাকে জীবিত অবস্থায় যেন সচক্ষে যেন দেখল কিন্তু এই স্বপ্নে দেখার জন্য আজকাল বই পুস্তকে আমরা বেশ কিছু বানাওয়াট দরুদ আমরা পেয়ে থাকি যে বই বই পুস্তকে এলাকা আছে যে এই দরুদ যদি কেউ দিনে এবং রাত্রে দুইশোবার পড়বে আড়াইশো বার পড়বে এতবার পড়বে তার সাথে নবীর সাক্ষাৎ হবে এ ধরনের অনেক কিছু বানাওয়াট আজকাল মার্কেটে পাওয়া যায় এবং অনেক সময় মানুষের হাতে এ ধরনের বই পুস্তক পাওয়া যায় তো এই ক্ষেত্রে আমি বলতে চাই সেটা হলেই যে সত্যিই যদি আল্লাহ নবী সাহাশালামকে কোনো ব্যক্তি দেখতে চায় এটা আল্লাপাকের ইচ্ছা আল্লাহ কাকে দেখাবেন তবে ওনার প্রতি বেশি দরুদ পাঠ করা এটা অবশ্যই এটা ভালো লক্ষণ কিন্তু সেই ক্ষেত্রে দরুদ ওই দূরত পড়তে হবে যেই দরুদ হাদিস থেকে সাব্যস্ত আছে যেমন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে উনি যখন বলছেন যে আল্লাহতালা দরুদ পাঠ করেন আব মানুষদেরকেও যখন দূরত পাঠ করার উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন মানুষল্লাহ আলাই সালাতান সাল্লাহ বিহা আলাইহি আশারাহ যে ব্যক্তি আমার প্রতি একবার দূরদ পাঠ করবে আল্লাহতালা দশ বার দূর পাঠ করেন তো সেই ক্ষেত্রে আল্লাবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে আল্লাহনবী আমরা আপনার প্রতি কিভাবে দূরত পাঠ করব তখন তিনি বলেছিলেন যে ভাবে পড়ো আল্লাহ মসল্ল আলাহ মহম্মদ ওয়ালাহ আলী মহম্মদ কে মা ইব্রাহীম ওলা আলীব্রাহিম ইন্না কাহামিদ মজিদ আল্লাহ মুবারিক আলা মাহমদ আলা আলী মহম্মদ কমাবারকআলা ইব্রাহিম আলা আলী ব্রাহিম হামিদ মজিদ এই দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয় যেটা আমরা সলাাতের মধ্যেও যে দরুদটি পড়ি এই দরুদ বা এই জাতীয় আরও যেগুলি দরুদ হাদিস থেকে সাব্যস্ত আছে এগুলি দরুদ পড়তে হবে এবং যেই ফজুলত হাদিস থেকে সাব্যস্ত নেয় ওগুলি ফজুলত কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে সেটা প্রচার করা লেখা এটা ঠিক হবে না তো নবী করিম সাল্লামকে দেখতে পারলে সেটা তিনি সত্যিই তিনি কি না এ বিষয়ে আমরা কোনো কনফার্ম করতে পারি না বিধায় সেটা নিয়ে গর্ব করা সেটা নিয়ে ফখর করা এটা আমাদের ঠিক না এবং এটাও জানলাম যে ভালো স্বপ্ন দেখলে যাকে পছন্দ করি তাকে বলা যেতে পারে আর খারাপ স্বপ্ন যদি কেউ কিছু দেখে তাহলে তার নিয়ম হলেই যে সেই স্বপ্ন দেখার পর মনে করতে হবে এরা শয়তানের পক্ষ থেকে এবং শয়তানের কাছ থেকে আশ্রয় চেতে হবে আউজ বিল্লাহমিন শৈতান রজিম পড়তে হবে এবং সেটা কাউকে বলা যাবে না আরও কিছু নিয়ম আছে যেটা আমরা আগে হাত এসে وعن أبي قطادة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الرؤية الصالحة وفي رواية الرؤية الحسنة من الله والحلم من الشيطان فمن رأى شيئا يكرهه فلينفث عن شماله ثلاثا وليتعوذ من الشيطان فإنها لا تضره متفق عليه أبو قطادة رضي الله عنه تنبول نبي قريم صلى الله عليه وسلم قال الرؤية الصالحة এই শব্দ আছে আরেকটি রিবাইতে আসে আর রুইয়াতুল হাসানা ভালো স্বপ্ন মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে আসে ওয়াল হলুম মিনা শায়তান আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে অন্য আরেকটি রেওয়ায়তে আছে যে স্বপ্ন যেটা মানুষে দেখে তিনটা কারণে হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ আর মানুষ কিছু স্বপ্ন দেখে যে সে নিজে কিছু কল্পনা করে এটাও স্বপ্নেতে আসে তো এই তিনটা জিনিস স্বপ্নেই আসে তো ভালো হলে আল্লাহর পক্ষ থেকে খারাপ হলে শয়তানের পক্ষ থেকে ফামান রে আন ইয়াক রাহু কোনো ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে তার জন্য প্রথম কাজ হলেই যে সে বাম দিকে তিনবার থুতু ফালাবে মানবে বাম দিকে তিনবার ঘুম থেকে উঠে স্বপ্ন দেখেছে হরাত করে চিৎকার করে উঠো বা ভয় পেয়ে গেল খারাপ কিছু স্বপ্ন দেখলো তিনবার থুতু ফালাবে এবং তিনবার বলবে আউদ বিশায় রাজিম এবং আগের রেওয়ায়তা আছে যেটা আমরা একটু পরে শুনব এরপরে সে কী করবে যেই কাঁতে শুয়েছিল কাত পরিবর্তন করবে ডান কাচে থাকলে বাম পাত হয়ে যাবে আর বাম কাঁচে থাকলে ডান কাত হয়ে যাবে কারোয়ার চেঞ্জ করবে তার দিক পরিবর্তন করবে এবং সে কাউকে বলবে না তো আল্লাহ নবী বললেন যে খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে যে ব্যক্তি কোনো খারাপ কিছু দেখবে তাহলে সে যেন বাম দেখে তিনবার থুতু ফেলায় এবং আর শয়তানের কাছে যেন পানাহা হাঁচাই তাহলে তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না তিনি বলেন রসুরাম বলেছেন যদি তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি কোনো স্বপ্ন এমন স্বপ্ন দেখে যে সে অপসন্দ করে তাহলে তিনবার বাম দেখে থুতু ফেলাই ওয়া লিয়স্তা'ইদ বিল্লাহ মিনাশ শাইতান ওয়া ওয়া শাইতান থেকে সে জানো আশ্রয় চায় তিনবার ওয়া লিতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি ওয়া সে যে সাইডে ছিল ওই সাইডটা জানো পরিবর্তন করে এই কয়টি কাজ আমাদের করতে হবে رواه مسلم মুসলিমের আল-আসকা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফিরা আন ইযাদা ইলা গাইরি আবিহি সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে কঠিন মিথ্যা সেটা হলে যে ব্যক্তি তার পিতা ছাড়া অন্যদিকে তার পিতার নিজবুত করবে নিজের পিতার দিকে নিষবোধ না করে অন্য মানুষের দিকে পিতা নিষবোধ করবে যে এটা বাপ না এটা বাপ এটা বড় একটি মিথ্যা বড়ো একটি জঘন্যতম অপরাধ ঠিক এমনি যা চোখে দেখে নাই সেটা বলবে স্বপ্নে যা দেখে নাই মিথ্যা বানায়া যদি কেউ বলে স্বপ্নে সে আল্লা নবীকে দেখেই নেয় কিন্তু বলছে আমি আল্লাহনবীকে দেখছি স্বপ্নে সে ভালো কিছু দেখেই নাই কিন্তু দাবি করছে আমি ভালো কিছু দেখেছি এটাও জঘন্যতম অপরাধ যে স্বপ্নকে মিথ্যা বলে আখ্যায়িত করা মিথ্যা স্বপ্ন প্রচার করা আও আলা আল্লাহ রসুলাম আলাময়াকুল অথবা আল্লাহ রসুলের উপর এমন কথার নিজবোধ করা যে কথা তিনি বলেন নেই মিথ্যা হাদিস প্রচার করা মৌজু এবং জাল হাদিস প্রচার করা তো যেই হাদিস নবী করিম সাহায্যাম বলেন নাই সেই হাদিস সম্পর্কে যদি আমি বলি এটা রসুলের কথা তাহলে রসির উপর কি হল মিথ্যা কথা হলো তো আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আমার উপর কোনো মিথ্যা কথা যে আরোপ করলো সে যেন তার ঠিকানা জাহার নামে বানিয়ে নেয় তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় স্বপ্ন সম্পর্কে যেটা জানতে পারলাম সেটা হলেই স্বপ্ন এটাও নবুয়তের ছয়চল্লিশ ভাগের একটা অংশ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে যে কোনো ভালো জিনিসকেও যদি স্বপ্নতে দেখে তাহলে তার নিয়ম হলেই যে সেটা একান্ত যাকে পছন্দ করবে তাকে বলবে শুধু আর অন্য কাউকে বলবে না আর খারাপ কিছু যদি কেউ দেখে তাহলে প্রথম কাজ হলেই যে সে যখন ঘুম থেকে উঠবে ওঠার সাথে সাথে বাম দিকে থুতু ফালাবে তিনবার আউজুবুল্লাহমিনের শতম পড়বে এবং মনে করবে এটা শয়তানের পক্ষ থেকে এবং সে যে কারওয়াটে শুয়েছিল যে কাতে শুয়েছিল কাত পরিবর্তন করবে এবং সেই স্বপ্নটি কাউকে বলবে না এবং এটাও জানলাম যে পিতা ছাড়া অন্যদিকে কোন সন্তানের পিতাত্ম নিষবোধ করা বাপের বাপ বলে নিষবোধ করা এবং মিথ্যা স্বপ্ন প্রচার করা এবং আল্লাহ নবীর উপর মিথ্যা আরোপ করা এটা হলো জঘন্যতম মিথ্যা সম্মাত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই স্বপ্ন সংক্রান্ত অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এর এরপরে যেটা অধ্যায় আমাদের সামনে আসছে সেটা হলো কিতাবু সালাম সালামের অধ্যায় সালামের ফজিলত কি আমরা সেটা কিভাবে মানুষের ভিতরে ছড়াবো তো এ বিষয়ে প্রথম যে পরিচ্ছেদ সেটা হলেই বাবু ফজল ইসালামি ওয়াল আমরুবিহি সালামের ফজিলত এবং তা প্রসার ঘটানোর নির্দেশ সালামের ফজিলত এবং সেটাকে মানুষের মাঝে প্রসার করার নির্দেশ এ বিষয়ে আল্লাহ তালা বলেন সুরায় নূরের সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে অনুমতি না নাও অন্যের বাড়িতে প্রবেশ করার পূর্বে তার কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি না পাওয়া পর্যন্ত কারো বাড়িতে তোমরা ঢুকো না ও তুসল্লিম আল আহলিহা এবং যতক্ষণ পর্যন্ত ওই বাড়িওয়ালাকে তুমি সালাম না দেবে অতক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ করো না তাহলে দুটো জিনিস জানলাম কারো বাড়িতে গেলে প্রথমেই অনুমতি নিতে হবে এবং সালাম করতে হবে সেই অনুমতির জন্য গেটে দাঁড়িয়ে সালাম করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার বাড়ি থেকে যদি শুনতে পেয়ে গেট খুলে ভালো দুইবার তিনবার পর্যন্ত সালাম দিয়ে যদি বাড়ি থেকে আওয়াজ আসে তাহলে ভালো আর না আওয়াজ আসলে সেখান থেকে ফিরে যেতে হবে তো যাই হোক অন্যের বাড়িতে গেলে অনুমতি নিতে হবে এবং সালাম করতে হবে ওকালা আল্লাহ তালা আরও বলেছেন সুরে নূরের একষট্টি নম্বর আয়াতঈদা দখল আলাহিল্লাহি মু আগের আয়তে শুনলাম যে তোমরা অন্যের বাড়িতে গেলে অনুমতি নিয়ে সালাম করে ঢুকতে হবে আর এই আয়ত আল্লাহ বলছেন যা দাখালতম বুতান যখন তোমরা তোমাদের বাড়িতে প্রবেশ করবে ফাসলিম আল আনফিকুন তখন তোমরা নিজেরা নিজের উপর সালাম করো তোমরা নিজেদের উপর কি করো সালাম করো তাহাত আল্লাহর পক্ষ থেকে এটা একটি তাহিয়া সালাম মোবারকা যেটা বরকতপূর্ণ এবং পবিত্র তো নিজের বাড়িতেও যখন প্রবেশ করতে হবে তখন সালাম দিয়ে ঢুকতে হবে বাড়িতে স্ত্রী থাক বাচ্চা কাচ্চা থাক মা বাপ থাক বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে আর যদি বাড়িতে কেহই না থাকে তবুও বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে নিজেরা নিজেকে সালাম দিয়ে ঢুকতে হবে ওক আল্লাহ তালা আরও বলেছেন সুরা নিসার ছিয়াশি নম্বর আয়াত মিনহা রুদ্দুহা। যখন তোমাকে কেউ সালাম করবে তখন তুমি সে সালামের উত্তর দাও বি আহ সারা মিনহা সালামের চাইতে ভালো সুন্দরভাবে তার উত্তর দাও অথবা হুবাহু সেটাই তুমি উত্তর দাও যদি তোমাকে কেউ সালাম করে তাহলে সালামের উত্তর সালাম প্রদানকারীর চাইতে উত্তম রূপে দাও অথবা যেভাবে সালাম করেছে সেভাবে তার উত্তর দাও আরো বলেছেন হাল আতা তোমাদের কাছে কি ইব্রাহিম আল্লাহ সালামের সম্মানিত মেহমানের খবর কি আসে নাই ইকালামা যখন তারা তার নিকট প্রবেশ করল ফলু তখন তারা বলল সালামান কি বললো আসসালাম তাহলে সালাম প্রদান করা এটা শূন্য অপরের বাড়িতে নিজের বাড়িতে যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে কখন সাক্ষাৎ হবে কখন সালাম করব। এ বিষয়ে ইনশাআলা বিস্তারিত আলোচনা আমাদের সামনে আসছে তো এই সালামের অধ্যায় আজকে এই তিন চারটি আয়াত আমরা যে পড়লাম এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে সালাম করার জন্য আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন সেটা অন্যের বাড়িতে প্রবেশ করার জন্য নিজের বাড়িতে এবং পরস্পর মুসলমান যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে তখন সালাম প্রদান করতে হয় তো এই বিষয়ে আরও কিছু আমাদের প্রয়োজনীয় জানার বিষয় আছে এই অধ্যায় যেগুলি আমরা ইনশাল্লাহ পরবর্তী দর্শে আমরা জানব সেই দর্শটাই সোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল করা তৌফি দান করুন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 এই দায়িত্ব পূরণ করুন শেখ চারোদিকে চলছে এক জোয়ার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 জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আপ সম্প্রচার সকাল